আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সల్లাল্লাহু তাআলা আলাইহি আজ শনি তাল দুই হাজার একুশ আমাদের কিতাব থেকে ইমাম আল হাসান আর বাহারি রহমতুল আল এর পর্ব নম্বর ছত্রিশ প্রথম আলোচনা করেছেন লেখক এলমুল কালাম এবং ইলমুল কালামের যারা অলামাহ তাদের সম্পর্কে ইলমুল কালাম হচ্ছে দর্শন আর দার্শনিক দর্শন এবং দার্শনিক থেকে সতর্ক করেছেন প্রথম এক দর্শন হচ্ছে প্রাচীন যুগের গ্রিক দর্শন ইউনানি ফালসাফা ইউনানি ফালসাফা যেটাকে আরবিতে বলা হয় আল ফালসাফাতুল ইউনানিয়া সেটাকে ইংরেজিতে বাংলায় গ্রিক দর্শন বলা হয় হম বাংলায় গ্রিক দর্শন তো এইগুলো আব্বাসীয় যুগে বিশেষ করে বাদশাহরুল ওসই রহমতুল্লাহ আলীর যুগে ইউরোপের যে সব দর্শন ছিল সেগলি থেকে যাতে করে মুসলিমরা উপকৃত হতে পারে সেজন্য সেই কিতাবগুলি অনুবাদ করানো হয়েছিল এই কিতাবগুলি অনুবাদ হওয়ার পরে ফিলোসুফি যেটাকে বলা হয় দর্শন এগুলোর অনুবাদের পরে এগুলির দ্বারা অনেকে প্রভাবিত হয়ে যায় অনেকেই প্রভাবিত হয়ে যায় অনেক ওলামা প্রভাবিত হয়ে যায় তারপরে তখন তারা যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে যায় যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে যায় প্রথম দিকে ভালো নিয়েতে যায় কিন্তু অধিকাংশে পদস্ফলন ঘটে অধিকাংশ গোমরা হয়ে যায় অধিকাংশরা গোমরা হয়ে যায় तो इसलम पक्षि खन करते पंडित एलमुल कलम एलम कलम चर्चा जरा विभ्रांत शिकार हो तरह एक दल हम ममता जिला जरा बेसि विभ्रांत खंड एक प्रभावाम खेदमत कर मोत गुमराहराह कर तरद कर खंडन कर दल तैरी मातरिदी तो असारी मतबरी मतबाद क्षेत्र तरा विभ्रांत शिकार होसलम पक्ष डिफेंस करते ग তো যারাই ইসলামের পক্ষ ডিফেন্স করে তারাই যে হেদায়তের উপরে থাকবে না এ হচ্ছে কি স্রোতের ধারায় দাঁড়িয়ে থাকা যখন প্রখর বেগে স্রোত চলছে বন্যার সময় কি আপনার চলাফেরা করেছেন আমি নিজে ওই অবস্থার সম্মুখীন হয়েছি তাহলে আপনার তো হইবেন তো যখন প্রখর বেগে যখন পানি প্রবাহিত আসে সেটা নদীর হোক অথবা বন্যার হোক তখন দাঁড়িয়ে থাকাটা খুব মুশকিল ঠিক বাতিল হচ্ছে ঠিক ওই বাতিল হচ্ছে ঠিক ওই রকম অনেকে হক পন্থী ছিল একসময় কিন্তু তারা বিভ্রান্তির শিকার হচ্ছে তারাই বাতিলপন্থী হয়ে গেছে এই অবস্থাটা হয়েছে আশারিদের আর মাতরিদের জি যদিও তারা তুলনামূলক মা ওতাজার চাইতে ভালো জাহিমিয়ার চাইতে ভালো কাদিরিয়ার চাইতে ভালো জাভরিয়ার চাইতে ভালো আমি লেখক যা লিখেছেন তা শুরু করার আগে এই ভূমিকাটা এই জন্য বললাম যাতে বুঝতে পারেন এই বিষয়টি কি বলছেন লেখক বলছে সতর্ক সাবধান दृष्टिपतम ग्रीक दर्शन बड़ प्रभाव संद्याल कलम सबेक्ट इलमी पड़े गए সিব হয় না ঠিক কিনা দেখেন তবলিগে কেউ তিন দিনের জন্য গেছে ফিরে চলে আসবে বা মাঝে মাঝে তবলিগিরা তখন তাদের সাথে সহযোগিতা করেছে ফিরে চলে আসার সম্ভাবনা আছে কিন্তু চল্লিশ এক চিল্লা নাই আরো যায় তিন মাসে যায় না চার মাসের যায় যদি গিয়ে ফিরে আসে এত অহংকার চলে আসে আর এত বেশি নিজেদেরকে সিনিয়র মনে করে যে আর আশা করা যায় না যে এই লোকগুলি ফিরে আসবে এইরকমই জামাত ইসলামীর যারা সমর্থক আছে কি বলে ওদেরকে বাংলাদেশের বাংলা ভাষায় আর আলাদা আছে তো এরা অনেক ফিরে আসছে কিন্তু রোকন হয়ে গেলে ফিরে আসা একটু জটিল রুকুন হওয়ার পরে যদি আরো নেতা পর্যায়ের হয়ে যায় তো আরো মুশকিল ফিরে আস কারণ গদির কাছে অনেকটা চলে গেছে আচ্ছা গদি যদি নেওয়া ক্ষমতা না পায় তো ক্ষমতা যারা পাচ্ছে তারা কি কি জন্য ক্ষমতা যাচ্ছে। মতো যদি নিবে হ্যাঁ নিবে না তো ক্ষমতা নেওয়ায় মানে হচ্ছে যে ধন সম্পদের মালিক হয়ে যাওয়া অধেল ধন সম্পদের মালিক হয়ে যাওয়া সারা পৃথিবীতে যত করে ঘুরে বেড়াতে পারি বাবুর মত আমাদের কেউ হিসাবে নেওয়ার লোক না থাকে আমাদের দাপড় চলে সম্পদ তো যারা ওই রকম যারা নিজেদেরকে বলছে তারা লোক ক্ষমতায় গিয়ে যে ধন সম্পদদের মালিক হওয়া যায় সেটা অনেকটা হয়ে গেছে নিজের ছেলে মেয়েদের ভালো ভালো ফ্যাসিলিটি তারা নিয়ে দিয়েছে অথবা ভালো ভালো ফ্যাসিলিটি তারা পেয়ে গেছে স্বার্থ হাসল করেছে তখন ফিরে আসা মুশকিল তখন ফিরে আসা মুশকিল এই রকমের মরিদ হয়েছে অল্প সময়ের যেন মরিদ ছিল অনেকে ফিরে এসেছে অনেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে কিন্তু যারা দীর্ঘ সময়ের মরিদ বড়ই মুশকিল ফিরে আসা হাতে গনা কিছু ফিরে এসছে যেমন এখানে দামামে একজন ভাই আপনারা চেনেন হয়তো মারা গেছিলাম করে বত্রিশ বছরের চরম নয়ের মৃত ছিল বত্রিশ বছর ফিরে এসেছে একজন রিয়াজ থেকে আমাকে টেলিফোন করেছে আজকে সাত আট বছর আগে টেলিফোন করেছে আনাননি আব্দুল আফান যে দায়ী আছেন ওনা টেলিফোন দিয়ে যখন টেলিফোন করেছে তখন আমি উঠিয়েছি সেদিন মক্কায় ছিলাম তো বলছে যে আমি প্রায় পঁয়ত্রিশ বছর কাছাকাছি জামাত ইসলামের রুকন এবং রিয়াজের দায়িত্বে ছিলাম আমি আলহামদুলিল্লাহ আপনার আলোচনায় শুনে আপনাদের প্রায় এরকম ছিলেন ঠিক ওই রকমই হয়েছে এই বিষয়ে তো এই লেখক সতর্ক করেছেন যে সাবদান তুমি ওয়ানা ফিল কালাম কি থেকে शेषज्ञ मानामा पंडित तरह तरह जरा आशारी जरा मातरिदी जरा एलमुल कलम पंडित ओलाम तरह उठा बसा कर ওরা হচ্ছে আগুনের মতো আগুনের পাশে বসলে হয় কাপড় আগুন লাগতে পারে নিজে জ্বলে যেতে পারে যদি তা না হয় তো কমপক্ষে ধোঁয়াল লাগবে কাপড় চোর ময়লা হবে এই জন্য নেক লোকের সহবত কে নেক লোকের সংসর্গ কে হাদিসে বলা হয়েছে এ কার মত হাম এলিল সুগন্ধি বহনকারীর মত আতর দোকানে যদি বসেন তাহলে নমুনা দেখেছি দেখছেন আপনি ওটাও যদি না দেয় এমনি বসা থাকলে সুগন্ধি পাবেন আপনি সতর্ক সাবধান করেছেন অলমাই আহলুল কালাম থেকে আর ইলমুল কালাম থেকে তাহলে ইলম কালাম থেকে যার ইলমুল কালামের তাহলে সহজ ভাষা বুঝে নেন যারা ইসলামের পক্ষ থেকে যুক্তির শিকার হয়েছে অনেক ক্ষেত্রে কোরআনে মহাদিস স্পষ্ট দলিল আছে তার উপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে আরো সংখ্যা বলি যারা যুক্তিকে দলিল ওপর প্রাধান্য দিয়েছে বলা হয় আরবি ভাষা আকলকে বিবেককে থাকলাম তো কার সাথে থাকব বলছে যে আঁকড়ে ধরো বিল আসার দলিল প্রমাণকে আসার হাদিস কে বলা হয় আসারের বহুচন হাদিস কে হাদিস কোরআন হদিস কে আঁকড়ে ধরো যারা প্রাধান্য দেয় আল্লাহ বলেছেন ওসুল্লাহ বলেছেন সালিসুম ফল এবং তাদেরকে জিজ্ঞাসা করো যে কোনো ধর্মীয় বিষয় দিনের বিষয় জিজ্ঞাসা করতে হোক কাকে জিজ্ঞাসা করবে এই অলামকে জিজ্ঞাসা করো যারা কোরআনার আলেম আসার পণ্ডিত জ্ঞানী এইরকম আলেমদের সাথে উঠা বসা করো এবং তাদের থেকেই তুমি জ্যোতি হাসিল করো একটা মানে তাদের থেকে এলেম হাসিল করো নূর হাসিল করো दार्शनिक देख सतर्क कर क्षेत्र अनेकमाना लिखे जा रहा कुरार आल तरह इमाम शाफिर हुकमि कलमुम हम रंग आज रंग चाहिदे ते मारा खेजुर डाल दिए इलम चर्चा जरा তাদেরকে খেজুরের ডাল দিয়ে মারা হোক আর তাদেরকে ঘোরানো হোক যাদেরকে অপমান অপদস্থ করা হয় আমাদের দেশের সামাজিক বিচারে ওদের কিন্তু এরকম করে গ্রামে গ্রামে ঢোল ডাকতে ঘুরিয়ে নিয়ে আবার এক সাইড মূর্খ লোকের আছে সমাজপতির আছে আছে না এরকম বিচার জি আর তাদের সম্পর্কে যেন গ্রামে গ্রামে ঘোষণা করা হয় যে কোরআন এবং যুক্তি চর্চা করে দশ দর্শন চর্চা করে ওয়াকবালা আলা আলা কালাম ইলমুল কালাম দিকে যারা ঝুঁকে গেছে তাদের শাস্তি দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে সুফিদের সম্পর্কে दार्शनिक दर्शन थे सतर्क सबदान कर लो दुफी सब बोछ जेनेल्लाछ दिए आल्लाबाद बंदीगी होते विभिन्न तरह एक रकम जगह कलुब अंतर হ্যাঁ অন্তরের আমল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যেটা মানুষ দেখতে পায় না কিন্তু আমার অন্তরে আপনার অন্তরে যে ইমান এবং যে তাকোয়া এবং যে ভয় ভীতি এবং আল্লাহর ভালোবাসা আল্লাহ অভিমুখী হওয়া এই বিষয়গুলি কেউ দেখতে পায় না কিন্তু মানে এত গুরুত্বপূর্ণ এবাদত এই জন্যই গুরুত্বপূর্ণ এবাদত যেগুলো হচ্ছে লুকায়িত এবাদত চেহারা দেখে বোঝা যায় না যে কার মধ্যে কতটাই এই এই এবাদত আছে अंग प्रतंगे सलाद प्रतंगे इबादत आर्थिक एबाद जकत सदका दान खैर जनकल्याण मूलक क्या आर्थिक इबादत हज उमरा जी आर्थिक शारीरिक इबादत তো এবাদত তাহলে এইরকম বহুমুখী রয়েছে এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য যে এক রকমের এবাদত নেই যাতে করে মানুষের আসে বিরক্তি না আসে বিভিন্ন রকম কখনো অন্তর এবাদত করেন কখনো জবানের এবাদত করেন কখনো অঙ্গপ্রতঙ্গের এবাদত করেন কখনো দানসাদ অর্থ দিয়ে এ বাদবন্দি করেন কারো যেন কোনটা সহজ কারো যেন কোনটা সহজ সবটা সবার জন্য সহজ নয় একজন মানুষ অভাবী সে দানসাদা করতে পারছে না সে বলে রাস্তাতে বঞ্চিত থাকবে সে বেশি বেশি জিজ্ঞেস রাজগার করুক বেশি বেশি নকল শারীরিক বাদবন্দি করুক সে আমল ফলুককে বাড় যেটা বেশি গুরুত্বপূর্ণ এই তো একটি গুরুত্বপূর্ণ অন্তর এবাদত হচ্ছে আল মিনাল আল্লাহর ভয় ভীতি তো লেখক বলছেন আল্লাহর ভয় ভিতির চাইতে ভালো কিছু দিয়ে এবাদত হইতে পারে না বা আল্লাহর ভয় ভীতির মতো অন্য কোনো এবাদত হতে পারে না অন্তরের আরো এবাদত আছে বরং আশা আর ভয় এ দুটো হচ্ছে ডানা পাখি ডানার মতো দুটো ঠিক থাকতে হবে মহাব্বত লাগবে আপনি যখন সলা তাদের করছেন भय मत अन्न किबादत होते भर रास्ता আর শোকের রাস্তা হওয়া আমার মুসলিম ভাই দেওয়া হচ্ছে। তাদের জন্য আমি যতই আর্থিক দিক থেকে সুখী থাক না কেন শারীরিক দিক থেকে সুখী থাক না কেন আমার পারিবারিক দিক থেকে কোনো রকমের অশান্তি নেই কিন্তু আমি খুব অশান্তিতে আছি কিসের জন্য আমার ভাই বোনের মজলুম হয়ে কি অবস্থা তারা দিন কাটাচ্ছে ফিলিস্তিনের ভাই বোনেরা আমার মজলুমের ভাতৃত্বের দরদে আমার মুসলিম ভাই বোন কি অবস্থা আছে চাইনায় ওই ঘরে কি মত্যাচার মুসলিমদের উপর হচ্ছে এটা হচ্ছে হজুল বা সাফাকা এবং সংকিত হওয়া আমল করছেন তারপর ভয় লাগছে কি জানি কবুল হইল কিনা অহংকার নাই অধিকাংশ মানুষ কিন্তু আমরা এরকম কিন্তু আমল করলে আমাদের অহংকার চলে আসে আমার মতো আছে না আমি সবগুলি দর্শে যাই কিন্তু এই যে আপনার এই এবাদত গুলি কবুল হচ্ছে কিনা আপনি শঙ্কিত নাই সাফা তার এবাদত নাই আপনার উত্তর যেটা দেখা যায় না আল্লাহর কাছে ভয় করছেন সাহাবিরা সবচেয়ে বেশি ভয় করতেন যে এত আমল করলাম ঠিক আছে কিন্তু আমল কবুল হচ্ছে কিনা ছয় মাস দোয়া করতেন আল্লাহ রমজান যেন চলে আসে আর রমজান করা লজ্জা করা ইবাদত যার মধ্যে যত বেশি লজ্জা আছে সে তত বেশি গুনাতে বেঁচে থাকবে আর সবচেয়ে বেশি আল্লাহ লজ্জা করবে আর যে আল্লাহকে লজ্জা করবে তার দ্বারা কোনো গুনা হবে না আমরা বাপ মায়ের লজ্জায় অনেক জরুরি কাজ করতে পারি না গোসল ফরজ হয়েছে অনেক সময় এরকম জরুরি কাজ অনেক সময় যাইজ কাজ আপনার স্ত্রী রায় একটু হাত দেবেন এরকম আদর করবেন না যাইজ কিন্তু মায়ের সামনে বাপের সামনে লজ্জায় পাশে বসতে পারবেন আপনি দূরে ঠিক না তো অনেক আছে লজ্জা মানুষের লজ্জা মানুষের লজ্জার জন্য ফেসবুক খুলে একটা মহিলার ছবি তাড়াতাড়ি সরিয়ে মানুষ মানুষের লোকটা দেখছে কি বলবে তাই না কিন্তু এখানে যদি পাশের লোক না থাকে আপনি যখন রুমে গেছেন একে আছেন তখন সব দেখছেন আপনি আরো নোংরা ছবি দেখছেন তার আল্লাহ লজ্জা করছেন না আপনি मानुष के लज्जा कर लज्जा कर लज्जा कर गुरुत्वपूर्ण शरियसम्मत इबादत बेदांति एबादत सुनेंबा गुमराहारतर्क सब माइद शहबा যারা আহকবান করে শের দিকে শখ কে আমরা বলি শখ কার শখ শখের বসে বলি না শখ বাংলাতে ব্যবহার হয় না খুব শখ তোমার হ্যাঁ কেউ শখ বলে কোন এলাকায় শখ বলে খ বাংলাতে খেয়ে বেশি ব্যবহার হয় আমাদের এলাকাতে কে শখ কিসের এত শখ তো বুঝে না শখ ওই যে আরবি শব্দ কিন্তু শখ শখ মানে কোন কিছুর জন্য উদ্গ্রীব হওয়া উদ্গ্রীব হওয়া মানে চরম আগ্রহী হল কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হাসিলের জন্য কোনো কিছু পৌঁছার জন্য এবং ভালোবাসা যেটা ইস্ক বলা হয়েছে সুফিদের ভারতীয় ভাষায় বা ইরানি ভাষায় ইরান থেকেই তো ভারতে সুফি গেছে ওই ভাষায় হচ্ছে ইস্ক সাবধান ওই লোকদের সাথে বসা থেকে যারা কিসের দিকে আহ্বান করে শকের দিকে এবং ইস্কের দিকে যাদের ইস্কের ধর্ম আল্লাহর সাথে ইস্ক করে আশেক এলাহি না? অথচ আশেক শব্দটি বা ইস্ক শব্দটি কোরআনের কোনো আয়াতে নাই রসুলের কোন হাদিসে নেই আমি কিন্তু যখন ওই সুফিদের সম্পর্কে ধারাবাহিক ছয়টা আলোচনা করছি তখন এগুলো আলোচনা আমি সদয় করেছি আশা করি ওই আলোচনা শুনলে বুঝতে পারছেন যে ইসলামে মহাব্বত আছে কিন্তু যে আপনি আল্লাহর সাথে প্রেম করছেন প্রেম নেই আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহর সাথে প্রেম করি কি বলবেন কিন্তু সুফিরা পীর মুড়িদির ব্যবসায়ীরা কিন্তু আল্লাহর সাথে প্রেম করে আল্লাহর প্রেমে তারা ডুবে থাকি। াম ভালোবাসার সাথে তুলনা করেছে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাথে ওই নোংরামি জেনার আর চরিত্রহীনতার অশ্লীলতার ভালোবাসাকে তুলনা করেছে এই নোংরা শকের দিকে আহ্বান করে মোহব্বতের সাথে আর এটা তাদের সুফিদের পরিভাষা আর এই ক্ষেত্রে তারা বলে যে আল্লাহর এবাদত বন্দি কি করবো আল্লাহ মহাব্বত সুফির কি দাবি করে যে আল্লাহ কে পাওয়ার জন্য আল্লাহ কাছে কোনো শখ আল আল্লাহর আল্লাহ করবো করি না এই জন্য রাবে কিসাও কিন্তু আমি বয়ান করেছি সে একদিন এক হাতে কি নিয়েছে এক পানি আর এক আগুন নিয়েছি যে দৌড় দিচ্ছে হ্যাঁ তখন লোকেরা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার দৌড় দিচ্ছেন কেন কি বলেছিলামের ভয়ে যারা আল্লাহর এবাদত করে তাদের এই বিশ্বাসকে চূর্ণ করে দেব। কি করব এই এক পানি দিয়ে আমি জাহান্নামের আগুনকে হ্যাঁ নেমিয়ে দেব আর এই আগুন দিয়ে গেছে তাদের কাছে মশহর যে আমরা আল্লাহর আজামের ভয় আল্লাহ ইবাদত করি না আর আল্লাহর কাছে কিছু জান্নাতের আস না জান্নাতের আস না জাহান্নামের ভয় অথচ কোরআন শিখিয়েছে ইয়াদ ও না না রাগাবান রাহাবান আপনি সলাপ করছেন কিসের জন্য সুফি কিসের জন্য নামাজ সলাপ পড়ে বলছে আমি আল্লাহর প্রেমে সলাপ করছি এই জন্য তাদের কাছে একটা স্তর আছে যে প্রেমিক যখন প্রেমিকের সাথে পেয়ে পৌঁছে গেছে এই জন্যই তারা বলে থাকে যে একটা স্তরে গিয়ে আমাদের আর নামাজ রোজা করা লাগে না জায়গা তো বড় উফরিয়া কীরা যেটা শিখিয়েছে আল্লাহর আজাবের পাকড়ার ভয় আছে হিসাবের ভয় আছে আর সাবদান ওদের সাথে বসা থেকে যারা নারীদের সাথে নির্জনতা অবলম্বন করে নারী মুড়িট তাদের সাথে নির্জনে অবস্থান করে তাদের সাবধান ইজ্জত নেই ছিনিমিনি খেলা করতো ধর্মের নামে ধর্ম ব্যবসা করি এরা ও তারিকুল এবং যারা এই মজাবের তরিক হতে তারিকুল এই সুফিদের এইগুলো সব পরিভাষা निमज्जित रही विषय आल्लाब आलमीन सकल के तरह इबादत बंदी आहवान कर এবং আল্লাহ যার উপর চেয়েছেন অনুগ্রহ করেছেন এহসান করেছেন ইসলামের তৌফিক দিয়ে তফাদুল তার পক্ষ থেকে অনুগ্রহ করবুক যে সারা বিশ্বের সমস্ত এবং জিনকে তার ডাক দিয়েছেন কাকুম আল্লাহ বলছেন না বলছেন না সমস্ত মানব জগৎ কেউ সমস্ত ইমানদারকেও আবার সম্বোধন করেছেন কিন্তু বেশ কিছু আয়াতে ইয়ুহান নাস বলেছেন তারপরে সমস্ত মানুষকে সমস্ত জিনকে ডাকলেন কিন্তু সমস্ত মানুষ না না তারা চেষ্টা করেনি তাদের যে চেষ্টা করার ক্ষমতা ছিল চেষ্টা এবং আল্লাহ আলম যার উপর চেয়েছেন তার অনুগ্রহ পূর্ব কি করেছেন এহসান করেছেন এহসান করেছেন আল্লাহর অনুগ্রহ তৌফিকটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেবেন চেষ্টাই করেনি জন্য এর ক্ষমতা ছিল কিন্তু কর্ম করেনি সেই জন্য বা কর্মের চেষ্টা করেনি এ কথাই বলছেন তো আল্লাহর বড় এসান রয়েছে আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন করেন। पक्ष विषय नबी सल्लाम परमीजाम কিছু ফিতনা শুরু হইল একটু ফিতনা শুরু হইল বিরোধী কিছু যারা ওই যে আর তারপরে আগে রাজি আল্লাহ যে খালিফা হইলেন কিন্তু ঐক্য আসলো না শান্তি প্রতিষ্ঠা হলো না অশান্তি থেকে গেল ফিতনা থেকে গেল আপোসের লড়াই এর রূপ ধারণ করলো আপসের লড়াই হইলো तो लड़ाई, तो लड़ाई खलिफा तो कैसास करा खनि तरफ शक्ति रातरूक একদল আক্রমণ করে দিল যখন আক্রমণ করে দিল তোরা আমাদের এই আর বাইরের দুশ্মন যতগুলি কুভারি শক্তি পেয়েছে মুসলিমদেরকে লড়িয়ে দেওয়ার জন্য এই করেছে নিয়ে গিয়ে ইসলামের দুশ্মন হয় মোনাফেক হবে আর না হলে কাফের হবে সে নিয়ে গিয়ে মন্দিরে পরা লিখে দিল আর জানছে যে এটা রেখে দেওয়ার তারাই এটাকে আউট করলো যে হ্যাঁ ওই যুগে হয়েছে আলী রাজি আল্লাহ এবং আয়স রাজি আল্লাহা তালহা জুবে যারা আশরা মুবাস যারা জান্নাতি তাদের মাঝে ফেতনা সৃষ্টি করে এই ইহুদি শক্তি নিরাপদ থাকবেন যদি মন্তব্য করতে যান তো গুমরাহির শিকার হবেন না উনি ঠিক করেছেন উনি ভুল করেছেন যেমন মৌলানা মদিদিদি করেছে গিয়ে গুমরা আর মিদির অনসারীদেরকে গুমরা করেছে मंत्य मंत्य कर लड़ाई अच्छापंथी এসব মন্তব্য করতে যাবেন আপনার অনেক আগে চোখের সামনে হয়নি আপনি যদি মন্তব্য করেন তো কারোর লিখনির উপর নির্ভর করে মন্তব্য করবেন সেই লিখনি যে লিখেছে সে কোন পক্ষে বেশি ঝুঁকি ছিল আর কোন দিকটার বেশি সমর্থন করেছে কেমন করে বুঝবেন আপনি চোখে না দেখে কোনো কিছুর মন্তব্য করাটা খুবই ঝুঁকিপূর্ণ এটা তো অনেক আগের ঘটনা আজকের ঘটনা ধর আজকে ঘটনা ঘটেছে ঘটেছে বাংলাদেশ অথবা অন্য কোনো দেশ আর আপনি আছেন এখানে সৌদি আরব এখান থেকে যদি মন্তব্য করেন না এটা অমুক আর করা ঠিক হয়নি এই অমুক অন্যায় করেছে ওই করেছে কি জানেন আপনি কে কি করেছে না করেছে। বলেন সেটা অত সহজ নয় যে আমি মন্তব্য করে দিলাম নেবেন আপনার যদি ভুল হয় সে না এই যে বর্তমান যে দ্বন্দ্বটা চলছে এখানে এরা অন্যায় করছে এরা অন্যায় করেছে আপনি এখান কাছে না থাকলে কি করে বুঝবেন আপনি কাছে কিন্তু অনেক সময় বোঝা যায় না কারণ বাহ্যিক একটা কিছু সংবাদ প্রচার হচ্ছে আর ভিতরে আরো কিছু হচ্ছে আজকাল মিডিয়াতে এমন এমন কিছু হচ্ছে আপনি কল্পনা করতে পারেন না বাহ্যিক কিছু দেখানো হচ্ছে হাতের দাঁত ভিতরে আর কিছু হচ্ছে তাই বলছেন যে খবরদার এগুলো থেকে বিরত থাকবে ওলা তু হাসম ফিহিম তাদের নিয়ে তুমি ঝগড়ায় লিপ্ত হো না তর্কে লিপ্ত না। একজন না না না ওনার এইটা ঠিক হয়নি না ওনার এই পক্ষ নেওয়া ঠিক হয়নি এটা করা ঠিক হয় না এগুলো আপনি করতে যাবেন না তারা কি করেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আরে তোমার সম্পর্কে আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা আপনি আমার হিসাব দেবেন আপনি আপনার হিসাব দেবেন সুতরাং যার সম্পর্কে যে মন্তব্য করা খালি শুনে শুনে মন্তব্য করা কারো কিছু পড়ে নিয়ে মন্তব্য করা এটা মোটেই জাইজ নয় সাধারণ মানুষদের ক্ষেত্রে বর্তমান যুগে তাহলে সেসব সাহাবাইক রাম যাদেরকে আল্লাহ বলছে তাদের সম্পর্কে মন্তব্য করা যে এইটা মাবিয়া রজি আল্লাহ তার বল হয়ে যায় এইটা আমরুবিনের বল হয়ে যায় এটা ঠিক হয়নি এটা অমুকের এটা ঠিক হয়নি আবুজুবিল্লাহ এই মন্তব্য করার অধিকার করতে গে আপনি আপনি কোথায় আপনি তোমরা সতর্ক সতর্ক সাবধান আমার সাথী সঙ্গীতের দোষ চর্চা করা থেকে তাদের আলোচনা সমালোচনা করতে যেন হ্যাঁ ভালো আলোচনা যদি হয় তার ঠিক আছে প্রশংসা করেন আলোচনা সমালোচনা থেকে ও আসারি এবং আমার যাদের সাথে বৈবাহিক সম্পর্ক করেছে। অর্থাৎ আমার বিবিগণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে না তার আত্মীয় বিবি বিবিদের সাথে তারপরে বিবিধের আত্মীয় সাল্লাহ আব্দুল্লাহমার রাজিয়া এই এইরকমই আর হইতে পারে এইভাবে আবার আমার যারা আখতান আর আসহার কাছাকাছি শেহর থেকে আসহার শেহরের বচন ফাজা আল্লাহাবা ওহরা আল্লাহ দুই রকমের আত্মীয়তা তৈরি করে দিয়েছে একটা হচ্ছে বংশীয় আত্মীয়তা রক্তের আত্মীয়তা আর একটি হচ্ছে বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা আসহার তো আসহার যাতে যে বংশ আপনি বিয়ে করেছেন এটা হচ্ছে আসহার আর যেই বংশ আপনি বিয়ে দিয়েছেন আপনার মেয়ের বা ছেলের তার আখতান এতটুকু পার্থক্য এজন্য খাতান জামাইকে বলা হয় খাতান বলা হয় জামাইকে বলা হয় যেহেতু সেখানে গভর্নর প্রভাবিত স্বাভাবিক প্রভাবিত হবে তো অনেকে প্রভাবিত ছিল তো তারা আলী রাজিয়া আল্লাহ তাল্লানো সমালোচনা করতো আবার যারা এরা বসবাস করত। তারা এইদিকে বেশি ঝুঁকি ছিল তো তারা মানে আর সমালোচনা করত তো এই জন্য আসহার এবং আস্তান বলা হয়েছে আমাদের সম্পর্ক এই বৈবাহিক সম্পর্ক দুই গেছে গেছে একটা যাদের মেয়ে আর যাদেরকে মেয়ে দিয়েছি যাদের মেয়ে নিয়ে এসেছি মানে শ্বশুর বংশ আপনার আমার শ্বশুর বংশ আর যাদের মেয়ে নিয়ে এসেছি না যাদের মেয়ে দিয়েছি হয় জামাই আমার জামাই আর না হইলে আবার বলি একটা হচ্ছে মেয়ে দিয়েছেন হ্যাঁ যে বংশগুলিতে অথবা ছেলের বিয়ে দিয়েছেন যে বংশ মেয়ে দিয়েছেন অথবা মেয়ে নিয়ে এসেছেন ঠিক আছে না আরেকটা হচ্ছে আপনি নিজে বিয়ে সাধি করেছেন তো নিজে বিয়ে শাদী করেছেন অথবা আপনার ছেলেরা বিয়ে সাদী করেছে আসহার এগুলো হচ্ছে আপনার শ্বশুর বংশ অথবা আপনার ছেলেদের বংশ আর যাদেরকে মেয়ে দিয়েছেন ওরা বলবে যে আমার শ্বশুর বংশ আপনারা হচ্ছেন তার শ্বশুর বংশ এটা হচ্ছে আফতার তো বলছেন এই হাদিসটিতে বলেছেন এই হাদিসটি রয়েছে এবং তামরানি মজামুল কবিরে হাদিসটি উল্লেখ করেছে ফি আসহাদ এইভাবে রয়েছে ই এরকম বলে নেই আমার হেফাজত করিও আমার সাথীদের সম্পর্কে আমার সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সম্পর্কে ওয়াক্তানি এবং আমি যাদেরকে মেয়ে দিয়েছি বা যাদের সাথে বৈবাহিক সম্পর্ক করেছি তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ আলবানী হাদিস বলেছেন সিলসিলা জয়ীফতে রয়েছে তিন হাজার ছয়শ এক নম্বর লেখক সমীকৃত পনের আমলিল দিয়ে অথবা অন্য অন্য হাদিস দিয়ে প্রমাণিত যেমন এখানে সাহাবাহকরামদের কে গালবন্ধ করবে সেই হাদিস রয়েছে সই বোখারি মুসলিমের লতা সুবুয়াস আমার সাহাবাইক রামদেরকে আচ্ছা তারপরে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক নবী সালামে তাদের সম্পর্কে সমালোচনা করিও না যে বলা হয়েছে যাদেরকে মেয়ে দিয়েছেন অথবা যাদের ঘর থেকে মেয়ে খাতিরে ভালোবাসে তোমাদের কাছে পারিশ্রমিক চাই না যে তোমার আমার মাধ্যমে হেদায়ত হয়েছে সুতরাং আমাকে টাকা দাও পয়সা দাও এই দাও সে এটা চাই না কিন্তু কি চাই আল্লাও ফিল করবো আত্মীয়তার খাতিরে ভালোবাসা যেমন আমাকে ভালোবাসত রসুল হওয়ার খাতির বলছেন যে আমাকে হওয়ার জন্য কিন্তু আমার আত্মীয়দেরকে ভালোবাসবে কিসের জন্য যেহেতু রসুল হাসান ভালোবাসি সুতরাং রসুলের আত্মীয়দেরকেও ভালোবাসি রসুল হাসান ভালোবাসি সুতরাং রসুল সালামের শ্বশুর কেও ভালোবাসব রসুল্লাহ সাল্লামের বিবিগন কে ভালোবাসব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শ্যালুকদেরকে ভালোবাসো যেটি শহী বোখারিদ রয়েছে তিন হাজার সাত এবং শহীদ মুসলিম রয়েছে দুই হাজার চারশো চোরানব্বই ইন্দার নজারা আল্লাহ রবুল আলমী নজর দিলেন বদরের যারা মুজাহিদিন তিনশো জন তাদের দিকে আল্লাহ দেখলেন তাদের দিকে তাদের অন্তরের দিকে তাদের আমলের দিকে তারপরে এই নয় তাদের সলাক মাফ সে ছাড়েননি কিন্তু আল্লাহ ওদের অন্তরে জেনে নেতাদ হবে না এরা আর মুরতাদ হবে না ফিরবে না এরাজার পর অটল থাকবে হাদিস প্রমাণ করে যে আশরা মার মানে ওই জন সাহাবি শুধু জান্নটিফিকেট পেয়েছেন এমন কথা নাই তিনশো তেরো জন সার্টিফিকেট সাহাবি জান্নাতফিকে তারপর আর রয়েছে যে সমস্ত সুরে হাজি বলেছেন যে আল্লাহ রব আলামিন যে সাহাবাই আলোচনা করতে গিয়ে যে जयर आगे जरा इबुल करा मक्का विजयाम कबुल कर मर्जा पार्थक्यकना तब प्रत्येक आल्ला मानी आल हसना मानी कल्याण सार्विक कल्याण सार्विक कल्याण स्पष्ट কিছুই না যেমন নদীর পানির থেকে মানুষ পেশাব পায়খানা করে না করছে কিন্তু এত পানি আর প্রবাহিত পানি পেশাব পায়খানা করে কোথায় চলে যাচ্ছে তাই না কিন্তু পুকুরের পানি পুকুরের পানিতে মুসলিম কোন মুসলিমের ধন সম্পদ হালাল নাই এটা এখন চলে আসলো মামলাত মামলাতের আলোচনা কোন মুসলিমের ধন সম্পদ হালাল নয় ইল্লা বেতী বেতি মেনাস তবে অন্তরের অন্তর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যদি দেয় বা অন্তরের সন্তুষ্টির সাথে সম্মতির সাথে যদি দেয় স্বেচ্ছায় যে ভাই খান আসেন খান লজ্জাতে অনেকে কিন্তু আমাদের দেশের মানুষরা কি করে লজ্জায় বলে তো লজ্জায় বললে চট করে বসে যাবেন না আসেন ভাই একটু নাস্তা করি আর চট করে বসে না চলেন ভাই যা একটু বুফিয়া যাই চল চট করে চলে গেলেন না ভাই জাকাল্লা খাই দরকার নেই না বার বার এছাড়া করছে তার মানে সে অন্তর থেকে বলছে ওই চাষির মতো না হয় সকালকার নাস্তা আসছে। তখন দেশ আচার ডাকেন আসো ভাই নাস্তা করো তো এসে বসে গেছে নাস্তা করতে একজনের নাস্তা এসছে আর চাষিরা যারা কৃষি কাজ করে খাই তো আর পেট ভরে তখন বলছে আক্ষেপ করেন খেয়ে নিল ভাগা ভাগি করে অত তো আর তামল বাহিনী নাই নবিস হাতিস আমল আছে যে একজনের খাওয়া দুজনের জন্য যথেষ্ট খেয়ে পেট ভরে খেয়েও বাস তো আর সবাই বলে কোনো অসুবিধা নেই আর আমি বলে দোষ হয়ে গেছে সবাই বলে দেশে দেখেছে আসো খাও আসেন আসেন ভাই চলেন বুফিয়া যাই সবাই বলে আর আমি বলি তুই ঝামেলি পড়ে গেছি তো এইরকমই আপনার এত সুবিধা দিয়ে হবেন না যে হ্যাঁ সে চা আরে নিয়ে আসেন অসুবিধা কি বলছেন তো নিয়ে আসুন আরে ভাই তো জাকাল্লা খেক না পিড়া পিড়ি করছেন ঠিক আছে মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু আসবেন সেন্টার বলেন সেখানে আসেন তখন নিজেদের বলছি না কিন্তু আপনি বলছেন তো আমি করবো ওটা কি ঠিক না এমনটা করবেন না তো অন্তরের অন্তরস্থল থেকে যদি বলে আপনার গোস্ত রান্না করা আছে আর রুমেটকে বলে গেছেন যে ভাই গোস্ত রান্না করা থাকলো তুমি প্রয়োজনে খেতে পারো আমার গ্যাস আছে ইউজ করতে পারো আমার পেঁয়াজ রসুন আছে সব ব্যবহার করতে পারো তাহলে অসুবিধা নেই কিন্তু বলেন এই আর আপনি যখন তখন ব্যবহার করছেন হারাম আপনার একটা পেঁয়াজ নেওয়া হারো বিনা অনুভূতিতে বলিস আপনাকে নিতে অনেকে কিন্তু এরকম কাজ করে খুব খারাপ অভ্যাস আছে তারপর আরেকটা মাসলা বলছেন যদি কোনো ব্যক্তির কাছে হারাম পয়সা থাকে ঘুষ খাওয়া পয়সা আছে সুদ খাওয়া পয়সা আছে হারাম পয়সা আছে ফাঁকা দমে সেটার দায়িত্ব তার সে দায়িত্ব কার আচ্ছা একজন চোর চুরি করে নিয়ে এসছে চোর চুরি করে নিয়েছে তো এই যে টাকা পয়সা যাই হোক এটা নিয়ে প্রশাসনের না আপনি কিছু করতেও পারছেন না ওই রকম ক্ষমতাও নাই যে আপনি একে আসামের কার্ডে হাজির করবে পারছেন না এখন আপনি ভাবছেন যে তুই তুই চুরি করে নিয়ে এসছিস তোর তো এটা অধিকার নাই তখন তার বাড়ি থেকে আপনিও লুকিয়ে বলছে কেউ যদি হারাম পয়সা রাখে বা হারাম তার কাছে আছে ফাকাত দমে না তার জামানো তার ওপর মানে সে তার জিম্মাদার দায়িত্বশীল তাকে সেটা জিম্মা হবে কোন ব্যক্তির জন্য হালাল নয় যে তার কাছ থেকে নিয়ে যাবেন এই তুই চুরি করে নিছিস দেখ নিয়ে ফেললেন তার অনুমতি ছাড়া যদিও জানছেন যে রাত্রে ডাকাতি করে নে সুদের টাকা ঘুষের টাকা দোতি করে নে চিন্তাই করে নেজ নাই আশা তুবা হাজা কারণ কেন যাইজ নাই হতে পারি যে এই লোকটি তবাক নিবে সুদ থেকে চুরি করা আমি আল্লাহর কাছে মুক্ত হবো ভালো মতো মুক্ত হবো সুতরাং হারাম খাবো যার যার ঘুষ খেয়েছি যার যার কাছে সুদ খেয়েছি অথবা যার যার বাড়ি চুরি করেছি সব ফিরিয়ে দেবো ফিরেতে চাই আমিও তার বাড়ি থেকে চুরি করে নিই অথবা ছিনতে করে নিয়েছে তার কাছ থেকে আমিও কেড়ে নি গায়ের না এটা যাইস নাই একমাত্র সরকার একমাত্র সরকার শাসক নিতে পারবে এবং নিয়ে যার মাল তাকে পৌঁছিয়ে তুমি নিয়ে নিছ কিন্তু ওর দায়িত্ব ছিল যে ও ফিরিয়ে দিবে তারপরে আর একটি মাস আল্লাহ এটা শেষ করে নিজে সেটা হচ্ছে উপার্জনের যে ক্ষেত্রগুলি রয়েছে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে ছাড় দেওয়া আছে অর্থাৎ সহজ ভাষায় ওলামারা বলেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল আসল হচ্ছে হচ্ছে। হালাল হালাল ব্যবসা যদি সেখানে শরীয়তে যেসব নীতিমালা রয়েছে ব্যবসায় সেগুলোতে কোনো আপত্তি না থাকে হারাম না থাকে তাই পক্ষ এর বিপরীত মামালার ব্যবসা বাণিজ্য ছাড়া এবাদত বন্দিগিতে আসল হচ্ছে হারাম আসল হচ্ছে ঠিক না হারাম না যাইস বিধা শুরুত রচনা করলেন আপনি কিন্তু নতুন নতুন ব্যবসা আসছে অনলাইনে কত রকম ব্যবসা আছে এমন এমন ব্যবসা আপনারা আমার চেয়ে বেশি জানছেন যাইস কিনা জুয়া নেই জুয়ার মতো কিছু নেই জুয়া এই জন্য হারান ধোকার ব্যাপার সবার আছে হঠাৎ করে লাভ হইতে পারে লস্কাই যেতে পারে মা বাহা মু সুতরাং যেই ব্যবসার বা যেই ইনকাম সোর্স এর বিশুদ্ধতা সহি তবে কোন ব্যবসা ফাসিদ বাতিল এটা যদি সুস্পষ্ট হয়ে যায় না এই ব্যবসা যাইজ নয় যেমন ধোকার ব্যবসা ধোকার ব্যবসা দেখছেন যে এতে ধোকা রয়েছে স্পষ্টত রয়েছে ক্ষতি হওয়ার রয়েছে। যেমন যদি লিচু গাছে শুধুমাত্র মুকুল থেকে একটু বেরিয়েছে এখন লিচু খাওয়াটাওয়া যাবে না আর লিচুর আচারও হয় না আর আমের তো আচার হয় আচারের যোগ্য হইলে আম আম বিক্রি করা যাবে গাছে কিন্তু এটা এখনো কাজে লাগবে যখন না পেকেছে কোনো কাজে লাগবে না হঠাৎ করে ঝড় হলো সব নষ্ট হয়ে গেল আশা করে পয়সা আছে আর একমাস পর পাকবে ও একমাস থাকলোই না গাছে তো পাবে কি ক্ষতি হয়ে যায় আর ওই আমাদের এলাকায় যেহেতু লিচু গাছ অনেক আছে বাগানওয়ালা দেয় না পয়সা ফিরিয়ে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলো যে পয়সাটা দিয়েছে তো পয়সা ঠিক আছে তোমার যখন লস হয়ে গেলো কত টাকা হয়েছে এত টাকা ঠিক আছে বাকিটা ফিরিয়ে দিলাম তখন যাইছিল না হলে না যাই বলছেন যে যদি তাতে কোনো রকমে বাতিল দেখা যায় তখন বাতিল বাতিলা ফাঁসে দেন আর যদি হয় কোনো ব্যবসা বাতিল হয়। মিনাল অতটা বাতিল হয়তটা তাতে বাতিল রয়েছে তার মানে এই নয় যে কিছুটা বাতিল আছে একটা ব্যবসায় বা হারাম আছে সেই জন্য বললেন যে এমন হয়ে গেছে সেটা শুক্র গোস্ত না নয় যেমন একটা লোক বাকালা চালাচ্ছে আর একটা লোক সুদ খাচ্ছে আরেকটা লোক ঘুষ খাচ্ছে সমান সুদ পুরোটে হারাম ঘুষ পুরোটে হারাম জি ঠিক না চুরি ডাকাতি ছিন্দেশ পুরোটে হারাম জি আমি এই ইনকাম সোর্স ছেড়ে দেব। কারণ এইগুলোতে দেখছি হারামের এইটা করতে যাচ্ছি হারামের সংশ্রে এইটা যাচ্ছি হারামের সংগ্রষণ আমি না কি করবো আজনি লোকজন যারা পয়সাওয়ালা আছে এলাকায় দেশে না ভিক্ষা করার চাইতে মানুষের দ্বারস্থ হওয়ার চাইতে যেই ব্যবসাতে কিছু হারামের সংবিষণ আছে তারপর যদি রাস্তাটা এ কথা বলছেন দেখ ওইটা ডর চাইতে ভালো এই জন্য নবী কেরিমিস ব্যবসায়ীরা শোনো তোমাদের ব্যবসাতে ব্যবসায়িকীরা তোমরা তোমাদের রুজি হালাল পর জন্য বেশি বেশি সাদকা করো বেশি বেশি সাদকা করো এই আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন যে আমি এসি লাগাইলাম সিনেমা হলে তা আমার এই রুজি আমাকে বলছে কোম্পানি কাজ করব না ছেড়ে দাও হার জন্য দান করে দেন ঝামেলা শেষ আপনার রুজিটাও ঠিকলো আর না হইলে চরমপন্থী কি করে না এরকম চাকরি করা যাবে না হারাম এক্সিট কি করে সংসার চালাবেন মহামুশকিল পড়ে গেল খুঁজেন অল্প করে খুঁজেন ওই তো জরিণে যে লাখ লাখ টাকা ব্যবসা করতে হবে আর হারামে দিয়ে যেতে হবে ও আজ মা আনি আরজা যা আমাকে লোকেরা দেবে তাই আমি গ্রহণ করবো এমনটা বললো লামিয়া ফাল হাজার সাহাবাত নির্বাহ করেছে একটা জায়গায় চাকরি করছেন কিছু অপ্রীতিকর হবে সবগুলি যে আপনার মনসম্মত হবে আর সবই জায়জ কাজ হচ্ছে না অপার সেখানে পারছেন না করতে একটু কিছু উল্টাপাল্টা হচ্ছে আপনি সেখানে পারছেন না আল্লাহ আপনাকে ধরবেন না এবং নিজের সংশোধনের ব্যবসা বাণিজ্য করেছেন চাকরি করেছেন সুতরাং তা করবেন এই মানরা বলছেন যে ওকাল উমার রাজি আল্লাহ উমার তা নাহ বলেছেন কাসবন হাজাতে এমন উপার্জন করা যাতে আংশিক কি রয়েছে রয়েছে। যাতে নোংরামি রয়েছে বা নিকৃষ্ট কিছু রয়েছে অর্থাৎ হারাম রয়েছে আংশিক কি রয়েছে তাতে হারাম রয়েছে নাজার রয়েছে মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে মানুষের দ্বারস্থ হওয়ার চাইতে উৎকৃষ্ট হত মানুষের কাছে এসে দাঁড়িয়ে গেলেন ভাই আমি চিকিৎসা করিতে পারছি না অথবা কাউকে আমাকে টেন পার্সেন্ট হারাম তারপরও করেন আপনি ইনকাম করেন ইনকাম করেন যখন পাচ্ছেন না এর চাইতে উত্তম বিকল্প করতে যাবেন না কখন এটা বলছি না যে আপনি সুন্দর সুন্দর পার্সেন্ট হালাল রুজি পাচ্ছেন আর যাবেন ওইখানে একটু বেশি পয়সার জন্য ওটা যাবেন না কিন্তু দেখছেন যে পাচ্ছি তো এইভাবে রয়েছে কাসবন এমন উপার্জন যাতে আংশিক সন্দেহ রয়েছে রিবাতন যে লারাইবাফি ওর আছে না ফি তো মানে কি সন্দেহ যেটা কিছু সন্দেহ আছে হালাল না হারাব হালাল না হারাব এইরকম ইনকাম উত্তম মিনাল মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে জি এখানে আজকের আলোচনা শেষ করছি